আসসালামাইকুম শ্রোতা আগেকার মতো আমরা আবারও ইসলাম আরেকটি পর্বে উপস্থিত হয়েছি এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে কবর পুজারীদের কিছু সন্দেহের উত্তরণ बर पुजारे कैसे बुजाई कबर पुजारे बोलते जर के बुझाना तेज आल्ला बद दिए अलिदर स्वर्ण है तर कि अबादत আপনার তারা সম্পাদন করে থাকে যেমন তাদেরকে ডাকে তাদের কাছে করে তাদের জন্য মানত করে তাদের জন্য জবাই করে এগুলোর মাধ্যমে তাদের দিকেই তারা তাদেরই হয়ে থাকে আল্লাহকে বাদ দিয়ে এই কারণে তাদেরকে আমরা কবর পুজো হিসেবে আখ্যায়িত করেছি কবর পূজারীদের অনেকগুলো সন্দেহ রয়েছে তারা সিরকি কাজ করে বা কমপক্ষে সিরকের যেই আপনার পথ আছে সিরকির উপায় আছে সেগুলো অনেক সময় অবলম্বন করে থাকে কিন্তু এই ব্যাপারে তাদেরকে বুঝাতে গেলে তারা অনেকগুলো সন্দেহ উপস্থাপন করে থাকে সেগুলো নিয়ে কথা এবং কবর পুজারীদের সন্দেহ বলতে কি বুঝাতে চাচ্ছে সেটাও আপনাদের বোঝা দরকার সেটা হচ্ছে তারা এমন কিছু প্রমাণ উপস্থাপন করতে চায় যেগুলোর মাধ্যমে তারা মনে করে যে তাদের কাজগুলোর সমর্থন মিলে তাদের যে সিরকি কর্মকাণ্ড অথবা বেদাতি কর্মকাণ্ড এগুলার তাদের আপনার সমর্থন পায় সেই দলিলের মাধ্যমে এরকম তাদের ধারণা অথচ সেগুলা ভাবে মানে তাদের নিকটে সেটা দরিল এই কারণে আমরা এটাকে বলছি। যে কবর সন্দেহ। পূজার যদি সত্যিকার দরিল হতো এটা দরিল বলতাম আমরা তাইলে তারাও মনে করে যে সেগুলো আমাদের দলিল এবং সেগুলো মাধ্যমে আমাদের যে শিল্পী এবং বেদায়াতি কর্মকান্ড আছে সেগুলোর আমরা সাপোর্ট পাই আমরা কবর পূজারের সংজ্ঞা বুঝতে পারলাম এবং তাদের সন্দেহ বলতে আমরা সেটা বুঝালাম এখন আসছে আমরা তাদের কিছু সন্দেহের দিকে প্রথম তাদের যে সন্দেহটুকু সেটা হচ্ছে তিনি বলেন তারা বলতে চাচ্ছেন যে আমরা যে নবী এবং তারা বলতে চাচ্ছে আমরা ধরে থাকি সেটা আসলে সিরিপ নয় কারণ আমরা এটা সাক্ষ্য দিচ্ছি এই ব্যাপারে যে রিজিকে একমাত্র আল্লাহ দেন রিজিক কখনো আমাদের সেই পীর বুজুর্গ দেয় না स्रस्टा मन करा भाज मानी आल्लाभ क्षतर मालिका लाभ क्षतर मालिक नह ये ते जो विश्वास करी तरह क्यों मुशिक होते जा কিন্তু তারা বলে থাকে পাশাপাশি যে এগুলো যদি আমরা বিশ্বাস করি যে আমাদের পীর কখনো আমাদেরকে সৃষ্টি করেনি আমাদের লক্ষ্যদের মালিক নয় এই সবগুলোর সত্ত্বেও আমরা কেন বলে গুরুত্ব দিব নেদের গুরুত্ব দেব কেন তারা বলে যে আমরা তো সাধারণত হ্যাঁ মানুষ আমরা নিজ শ্রেণীর মানুষ আল্লাহর কাছে আমাদের কোনো গুরুত্ব নেই এই কারণে নে কাছে আসে এই জন্য আমরা তাদের আল্লাহর কিছু আমরা আল্লাহর সাথে শিরিক আসলেই করি না এটা কিন্তু বাস্তবতা বিরোধী কথা হ্যাঁ এটা বাস্তবতা হ্যাঁ করে দেয় না এটা হচ্ছে মুখের কথা যে তারা শিরিক করে না বরং আপনার বাস্তবতা হচ্ছে এমন যে তারা যে কর্মগুলো সিঁড়িকে পর্যবেসিত আমরা বাস্তবতার গুরুত্ব দিব তাদের মুখের কথার কোন গুরুত্ব আমরা দিতে যাব না এখন কথা হচ্ছে তারা যে কর্মকান্ড করে থাকে সেগুলোর দিকে আগেও ইঙ্গিত দিয়েছে আমরা पूर्व कि आलोचनार्धे एवं सामने से गलोचना और किसी आसते विस्तारित दिखे जा तर दबी मात्रा सीढ़ी करा वास्तव में त যেগুলো আমরা জীবন দেন আল্লাহ দেন এটা কিন্তু মৌলিক তৌহিদ না যে কমপ্লিট তৌহিদ যে তৌহিদ কে নিয়ে যে তহিদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ নী কে পাঠিয়েছেন সেই তৌহিদ এটাকে বুঝায় বরং কথা তারা বলে যে আমরা আল্লাহকে স্রষ্টা রিজিক দাতা হ্যাঁ এই সমস্ত গুলা মানি এটা কিন্তু মুখকার কাফাররা এটা স্বীকার করা সত্ত্বেও তারা মসজিদদের নেতা হিসেবে আপনার স্বীকৃতি পেয়েছে তারপরেও নবী ইসলাম তাদেরকে বলছেন শিরিক ছাড়ো এবং তাদের সাথে এই সিরিক না কারণে তাদের সাথে যুদ্ধ করেছেন যদি তারা এই বিশ্বাসের কারণে তহিদপন্থী হিসেবে আপনার স্বীকৃত হতো তাহলে রসুলদেরকে পাঠানোর কি মানে হয় দাওয়াত সেটা তো বাতিল বলে পর্যবেশিত হবে যে তহিদপন্থীদেরকে মসজিদ কেন বলা হবে এবং তাদেরকে সিরিখ ছাড়তে কেন বলা হবে উম যেই তারা দাবি করছে যে আল্লাহ আল্লাহ রুজিক দাতা এগুলা মনে করলেই আমরা তহিদপন্থী হয়ে করি না সেই দাবিদের উপর আপনার রেখে তাদের সাথে যুদ্ধ বন্ধ করেননি যে তোমরা তো তৌহিদ এটা বলেননি বরং আসল কথা হচ্ছে যে পূর্বকালের যে মুশেকরা তারা তৌহিদুর কে স্বীকার করতো সেটা হচ্ছে তৌহিদুর ইজবাদ যে আল্লা কিছু কাজকে স্বীকার করে নেওয়া কিন্তু আপনার প্রতিষ্ঠা করতে চেয়েছেন কারণ অধিকাংশ বিশ্বের বুকে তারা তৌহিদুর স্বীকার করে এবং এই কথা যে আপনার তারা যে স্বীকার করতো এটাও প্রমাণ দিয়ে জানাতে হবে এই কারণে আমরা সেটার প্রমাণ দিচ্ছি যে প্রমাণ আছে তার আল্লাহ বলেন যা আপনি যে তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশের সষ্টা কে এবং কে সূর্য এবং চন্দ্রকে অধীন করে রেখেছেন তোমাদের তারা অবশ্যই বলবে আল্লাহ তা করেছেন তারা তো বিশ্বাসে ছিল তারপরেও কেন রসুর আকরু ইসলাম তাদের সাথে যুদ্ধ করেছেন তাইলে বুঝা যায় এই তৌহিদে আসলে কাজ দেয় না এটা জান্নাত নিয়ে যাবে না বরং তৌহিদ উলুহের বাস্তবায়ন বাধ্যতামূলক দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের উত্তর যে তোমরা যারা বলছ যে তোমরা যে ন্যাক্কারদের পূজা করছো বা ন্যাক্কারদেরকে যে মধ্যস্থারে বানিয়েছ আল্লাহ শাহুজ এই কথাটুকু তো একেবারে হুবহু রসইল আকরম যুগের মুর্শিকদের কথা এতে কোন সন্দেহ নাই যেটা আল্লাহ অনেকগুলা মধ্যে বলেছেন এবং বলে তারপরে এটা যে সিখ সেটাও আল্লাহন আপনার আহ বলেছেন সিদ্ধান্ত দিয়েছেন এবং রসুল আকরম সাল আহ তাদেরকে এই জাতীয় সিরিক প্রত্যাখ্যানের জন্য দাওয়াত দিয়েছেন এবং এই সিরিকের কারণে তাদের সাথে যুদ্ধ করেছেন আল্লাহাজ বলেন হ্যাঁ যে তাকে বাদ দিয়ে তারা যে ওদেরকে আপনার সেদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদের কথা হচ্ছে আমরা তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সুতরাং এরা যারা পূজা করে তাদের চেতনা আর এদের চেতনা তো এক সুতরাং এদেরটা তোহিদ হতে যাবে কেন আর ওদেরটা শিরিক হতে যাবে কেন এটা আছে কথা আরেকটা আপনার তাদের সন্দেহের উত্তর दावत दीट एककबदत कर आल्ला शरीक ना करा जेटे तहिदुल्बिकर आशार ए दावत मूल कथा আর এটাই আল্লাহ এই মিশন নিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুদকে প্রত্যাখ্যান করবে তাইলে প্রত্যেকের আল্লাহর একক এ বাদত তাদের ডাকাই তাদের মিশন ছিল সুতরাং তৌহিদে উলুহ বিশ্বাসী ছিল কিন্তু সেটা যথেষ্ট ছিল না এই কারণে তৌহিদ উরুহিয়ত কে বাস্তবায়নের জন্য এবং সেটার প্রতি দাওয়াতের জন্য নবীদের কাল্লা পাঠিয়েছেন সুতরাং এই যে সন্দেহ যে তারা আল্লাহর আপনার রুবু কিছু বিশ্বাস ধারণ করে যার কারণে তারা যে তহিদপন্থী সেটা নয় বরং তারা এর পাশাপাশি মধ্যে শিরিক করে থাকে এটা হচ্ছে আসল কথা এবং এই সিরিকের কারণে তারা পরকালে মুক্তি অবশ্যই পাবে না তাইলে তাদের এই যে প্রথম সন্দেহ যে তারা আল্লাহর ব্যাপারে রুবি কিছু বিশ্বাস ধারণ করে তারপরেও আপনার কবর পূজা করে তৌহিদপন্থীর যে দাবি সেটা আসলে ভণ্ডুর এতে কোনো সন্দেহ دهري. الله جل شهرنا مدرك بزر توفيق دين وصل الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعه